আমি নাজিল করিনি কুরআনা আপনার প্রতি কুরআন এজন্য যে আপনি কষ্ট ভোগ করেন ইতান বরং এমন ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য অবতারিত হয়েছে জমিন ও উচ্চ আকাশ সমূহকে তিনি পরম করুণাময় আর যা কিছু এত ভয়ের মধ্যে আছে আর যা কিছু মাটির অন্তঃস্থলে আছে আর যদি তুমি উচ্চ তিনি এমন যে তিনি ভিন্ন কোনুল আসমা উল হুসনা তার উত্তম উত্তম নাম আছে আর আপনার নিকট এসেছে কি তিনি বললেন লিআলি সিয়পরিজন বর্গকে ও তোমরা থামো ইন্নি আনাস্ত না থামো আমি হুদা অথবা তার নিকট পথের সন্ধান পেতে পারি অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন তখন আওয়াজ দেওয়া হলো হে মূসা আর তোমাকে মনোনীত করেছি আমি করা আমি ভিন্ন আর কোনো সলাত এবং নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য অতএব তোমাকে যেন কিয়ামত এর প্রস্তুতি হতে বিরত না রাখে মাল্লাই বিহা এমন কেউ যে ব্যক্তি তার উপর বিশ্বাস রাখে না अनुसरणा लाठी भर देना द्वारा बकरी पालर पता पेड़े এবং এটা আমার এবং এটা দ্বারা আমার আরো অনেক কাজ হয়ে থাকে নিক্ষেপ করলেন তৎক্ষণাৎ তা এক ধাবমান সাপে পরিণত হলো অলা আল্লাহ তো সুদ হা তা ধরে ফেলো ভয় করো না আমি এখনই তাকে ফিরিয়ে আনব তারলগ্ন কর তা খরোজ তা বের হবে বাই অত্যন্ত উজ্জ্বল হয়ে মিন বাই রিসু দোষ ছাড়াই আখরা এটা দ্বিতীয় নিদর্শন হবে তিনি বললেন রব্বি হে আমার প্রতিপালক ইশরফলি সদরী আমার হৃদয় প্রশস্ত করে দিন এবং সহজ করে দিন আমরি আমার কার্য हारून, हारून आल्लम के आखि जिनी भाता द्वारा सुदृढ़ कर दिन जिकिर करते भलो रूपे देखें कथा जन विषय निर्देश द्वारा तुम्हारे निर्देश যা গাইবিনীদের দ্বারা জানাবার ছিল অতঃপর তাকে নদীতে ফেলে দাও অনন্তর নদী তাকে তীরে নিয়ে ফেলবে এমন এক ব্যক্তি তাকে ধরে নেবে আদু হুল্লি যে আমারও শত্রু ও আদু হল্লাহ এবং তারও শত্রু আর যেন তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও ই যখন তোমার ভগিনী চলতে চলতে ফেরাউন গৃহে আসলো ফাতা তখন বলল আল আতুল্লক আমি কি তোমাদেরকে সন্ধান বলে দেবুহা যেন তার চক্ষু জুড়ায় তাহান সে বিষণ্ন না থাকে আর তুমি এক কিবতী ব্যক্তিকে প্রাণে মেরেছিলে ফানাজ গম্মি অতপর আমি তোমাকে সেই চিন্তা হতে মুক্তি দিলাম হে মুসা তুমি এক নির্ধারিত সময় এসেছা এবং আমি তোমাকে মনোনীত করেছি লিনাফসি আমার নবুয়ের জন্যে তুমি আমার নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে বলো নম্র কথা ভাই তো সে উপদেশ গ্রহণ করবে ভয় করবে তারা হে আমাদের তোমরা ভয় করো না ইনানি মাহকুমা আমি তোমাদের সাথে আছি আসমাউর সব শুনছি ও দেখছি সুতরাং আমাদের সাথে এবং তাদেরকে নির্যাতন করোনা আমরা তোমার নিকট এনেছি রব্বিকা তোমার প্রতিপালকের পক্ষ হতে নিদর্শন আজাব ওই ব্যক্তির উপর হবে যে মিথ্যারোপ করে এবং পরমুখ হয় কলা সে বলল আমার রব্য তোমাদের প্রতিপালক আবার কে ইয়া মু قال حضرت موسى صلى الله عليه ربنا اما در پتی پلکتینی اللذی اعطا كل شای خلقه جنی پروت تک بستو کے جواتا جواتا آخرتی دان کرسن اللذی اعطا كل شای خلقه جنی پروت تک بستو کے ثم هذا عطا پر قد پروتشن کرسن قال فرعون بلو فما بالو তাদের সম্বন্ধীয় জ্ঞান আমার প্রতিপালকের নিকট ফি কিতাব লিপিবদ্ধ রয়েছে লাইল রব্বি আমার প্রতিপালক বিভ্রান্ত হনসি এবং ভুলেও যান না তিনি করেছেন আসমান হতে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি তা দ্বারা উৎপন্ন করেছি নানা প্রকার উদ্ভিদ কুলু তোমরা নিজেরা আমাকুম। এবং তোমাদের পশু পাল চলি বুদ্ধিমান লোকদের জন্য মিনহা ওই মাটি হতে আমি তোমাকে সৃষ্টি করেছি এবং সেই মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব অমিন হা নিজুকুম এবং তা হতেই তোমাদেরকে বললো আজি তানা তুমি কি আমাদের নিকট এজন্য এসেছো যে লিতু আমাদেরকে বের করে দেবে মিন আর দিনা আমাদের দেশ হতে তোমার জাদু ক্রিয়া দ্বারা ইয়া মৌসা হে মৌসা যার ব্যতিক্রম না আমরা করব না তুমি কোন সমতল মাঠে মা তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং মাঠে আসলো সালাম বললেন আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করোনা আর যে মিথ্যা রচনা করে সে ব্যর্থ হয়ে থাকে অনন্তর জাদুকররা নিজেদের মতে পরস্পর বিতর্ক করতে লাগল उत्कृष्ट धर्ममत যে হবে তারা বলল ইয়া হে মূসা ইম্মা আপনি প্রথম নিক্ষেপ করবেন আমরাই প্রথম নিক্ষেপকারী হব তিনি বললেন তোমরাই প্রথমে নিক্ষেপ করো লাগলো তাদের জাদু ক্রিয়ার ফলে আন্না যেন তারা সাপেন ন্যায় মুসার অন্তরে কিছু ভয়ের আমি বললাম তারা যা সাজিয়েছে তা কেবল জাদুকরদের কৌশল আর জাদুকররা যেখানেই যা কৃতকার্য হয় না قال قياس الصحره سجدى সুতরাং জাদু কররা সেজদায় পড়ে গেল قالوا مولا آمنا আমরা ঈমান আনলাম به رب بي هارون و موسى هارুন ও موسی ফরওয়ার্ড দের প্রতি قال فرعون বলল آمنتم له آمنتم له তোমরা موسی প্রতি ঈমান এনেছো قبل ان ادنا لكم আমার অনুমতির পূর্বেই ان هو لكبيركم নিঃসন্দেহে সে তোমাদের গুরু সকলকে সুলে চড়াবো খেজুর বৃক্ষের উপর আর অতি সত্তর তোমরা এটাও জানতে পারবে যে আইজুনা আসা আদা আমাদের মধ্যে কার আজাব অধিকতর কঠোর তারা পরিষ্কার দিল যে প্রাধান্য দেব নাদর্শনের মোকাবিলায় যা আমরা প্রাপ্ত হয়েছি আর ওই সত্তার মোকাবিলায় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন فاقضي ما أنتقاضين تمار جاكسو قرار جاكسو قرار تاكي قريفلو إنما تقضي هذه الحياة تدنية تمي اي پرارتف جيبونه كسو قرار باتي تأر كيبا کرتے پار ده إنا آمن نابي ربنا بس اخان تو آمرا آمدر قطفالة کرو پر ايماني اي نسي তিনি জানো আমাদের বহুগুণের শ্রেষ্ঠ এবং অধিকতর স্থায়ী মজরিমান যে ব্যক্তি অপরাধী নিজ প্রতিপালকের নিকট উপস্থিত হবে জাহান্ন রয়েছে লা তবে এমন লোকদের জন্য অতিশয় উচ্চ মর্যাদা রয়েছে জাননা তো আদুনিক অনন্তবাসের উদ্যান দিয়ে তার পুরস্কার আর আমি ওহি পাঠালাম ইসার প্রতি আমার রাতারাতি তোমাদের মনে কারো পশ্চাৎ অনুসরণে আশঙ্কাও থাকবে না তেমনি তাদেরকে নিয়ে মিলিত হয়ে গেল মা গাহ যেমন মিলিত হবার ছিল ও আত্ম ফিরাউনু আর ফেরাউন কুপথে এনেছিল এবং তাদেরকে সুপথ দেখায়নি বনি আর আমি তোমাদের প্রতি নাজিল করেছি ও সাল আর যার উপর আমার গজব নিপতি হয় ককদ হাওয়া সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর আমি তাদের জন্য পরম ক্ষমাশীল আর আপনি তারা করে কেন চলে আসলেন আং কওমিকা নিজ কৌমের পূর্বে তিনি বললেন হুম উলা এই তো তারা আমার আসছে আর আমি আপনার সমীপে আপনার পর আদালি তাদেরকে বিভ্রান্ত করেছে আসলেন ইলা নিজ প্রতিপালক কি তোমাদের সাথে করেননি উত্তম আহ তোমাদের উপর কি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে আর সেজন্যই কি তোমরা আমার সাথে যে ওয়াদা করেছিলে তা ভঙ্গ করেছ তারা বলল মা আফলাফ না আমরা ভঙ্গ নি কিবতি সম্প্রদায়ের অলংকারের পর আমরা তা নিক্ষেপ করলাম এরূপে সামেরিও নিক্ষেপ করল প্রকাশ এবং মুসার মাহবুদ ফ তারা কি দেখেনা যে আল্লাহ আর হারুন আল্লাহাল্লাম পূর্বেও তাদেরকে বলেছিল ইয়া কম ইহে আমার কম ইনামা ফুটিং তোমরা এর কারণে বিভ্রান্তিতে নিপতিত হয়েছ তোমরা আমার পথে চলো এবং আমার কথা মানো তারা বললো আমরা এই অবস্থাতে থাকব। তখন তুমি আমার নিকট আসলে না কেন আফা আসাই আমরি তবে কি তুমি আমার কথা অমান্য করেছো কলা হারুন বললেন মাতৃ নন্দন তুমি বনি ইসরা মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আর তুমি আমার কথার মূল্য দাওনি বললেন তোমার বক্তব্য কি আমি এমন বস্তু দেখেছিলাম সেই দূতের অশ্বের পদচিহ্ন হতে পরে আমি সেই মুষ্টি মূর্তির মধ্যে নিক্ষেপ করেছিলাম এবং আমার মনেও এটা ভালো লাগলো এবং তোর জন্য আরেকটি শাস্তির ওয়াদা আছে লাং ফাহু যা তোর উপর হতে অপসারিত হবার নয় ইলাহিকা আর তোর ওই মাহবুদকে দেখ बस्तु तो तुम्हारे उपास्य हल्ने एकम्रल्ला এভাবেই আমি আপনার নিকট বর্ণনা করে থাকি মিন আম্বা ইমা কদসাব ঘটনাবলীর সংবাদ সমূহ তারা বহন করবে দিনে অত্যন্ত ভারী বোঝা তাতে তারা অনন্তকাল থাকবে আর তাদের জন্য অতি নিকৃষ্ট হবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে নাজরিমিনা আর আমি অপরাধীদেরকে একত্রিত করব ইয় যেদিন এমন অবস্থায় যে চক্ষু ফ্যাকাসে নীল বর্ণের হবে परस्पर चुपे चुपे बला कथा जन साल तर तर मध्य सर्वाधिक ज्ञानी व्यक्ति उड़िए देवारूह तत्पर जमीन के परिणत कर समतल मठे তার সম্মুখে কোন একা আসব এবং সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যাবে লীর রহমান সম্মুখে অতএব তুমি পদক্ষেপের ক্ষীণ শব্দ ব্যথি তার কিছুই শুনতে পাবে না এমন ব্যক্তি যাকে আল্লাহআ অনুমতি দিয়েছেন এবং যার সুপারিশ পছন্দ করেছেন তিনি জানেন মা বাইনা তাদের আল্লাহর সম্মুখে আর এমন ব্যক্তি বঞ্চিত হবে মান হামালা যে অনাচার সহ আসবে এবং নে আমি এভাবেই তাকে নাজিল করেছি আরবি কুরআন রূপে এবং আমি তাতে বিভিন্ন রূপে ভীতি প্রদর্শন করেছি বস্তুত আল্লাহ অতি উচ্চ মর্যাদাশীল আল মালিকুল হাকু যিনি প্রকৃত বাদশাহ বিল কুরআনি আর আপনি তা পাঠ আমার জ্ঞান বৃদ্ধি করে দিন আর আমি এক নির্দেশ দিয়েছিলাম ইলা আদমা আদম আলাকে মেং কবলু এর পূর্বে ফানাসিয়া অতঃপর সে ভুলে গিয়েছিল আর আমি আদমের সম্মুখে শেষ দায় পতিত হও। ফাঁসা জাদু তখন সকলে শেষ দায় পতিত হল ইল্লা আবাস অস্বীকার করলো स्त्री शत्रुजान ना कु तुम बा देना फोम कष्ट निबित এবং এখানে না। ইলাই হিসায়িত শে প্ররোচনা রাজত্ব যাতে কখনো দুর্বলতা আসবে না তারা উভয়ে সে বৃক্ষ হতে ভক্ষণ করলেন ফলে উভয়ের গুপ্তাঙ্গ উভয়ের সম্মুখে খুলে গেল নিজ প্রতিপালকের আদেশ লঙ্ঘন হল সুতরাং বিভ্রান্ত হয়ে পড়লেন সোম্মা বাহু রবহু অনন্ত তার প্রতিপালক তাকে মকবুল করে নিলেন ফাতা বা অনুগ্রহ করলেন এমন অবস্থায় যে তোমরা একে অন্যের শত্রু হবে না অতঃপর যদি তোমাদের নিকট পৌঁছে মিননি হুদান আমার পক্ষ থেকে কোনো হৃদায়ত তবে আমার এবং দুঃখ কষ্ট পাবে না যে ব্যক্তি আমার ওই মুসিহত হতে মুখ ফিরাবে তবে তার জন্য হবে সংকীর্ণ তার জীবন এবং আমি তাকে উঠাবো আমা আপনি আমাকে অন্ধরূপে কেন উঠালেন কত কোন তো বাছি রত আমি তো চক্ষুসমান ছিলাম কলা আল্লাহআ বলবেন কেদালিকা আতাত এরূপেই তোমার নিকট আমার নির্দেশ সমূহ পৌঁছেছিল তদ্রূপ ওই ব্যক্তিকে আমি শাস্তি দেব মান আশরফা म करादर्घ स्थायी सत्पथे सन्धान पाये तरह पूर्व बहु सम्प्रदाय ध्वस कर दिए যাদের বাসস্থান আর যদি পূর্বে একটি কথা অবধারিত হয়ে না থাকত নির আপনার প্রতিপালকের পক্ষ হতে আজাব অনিবার্যই হতো না আপনি ধৈর্য ধারণ করুন তাদের বাক্যাবলীর প্রতি থাকুন এবং তা অস্তমিত যাওয়ার পূর্বে আনা ইল্লাইলি আর রাত্রির কতক অংশে ফাসাবিহবিহ নাহারি এবং দিবা ভাগের উভয় প্রান্তে আল্লাহা তার যেন আপনি সন্তুষ্ট হন আর এটা শুধু পার্থীব জীবনের তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে রব্বিকার আপনার প্রতিপালকের দান বহুগুণের শ্রেষ্ঠ আবহাওয়া এবং অধিক স্থায়ী আমি দেবিতা আর উৎকৃষ্ট পরিণাম তো মুক্তিদের জন্য বলে আমাদের নিকট কেন আনেন না বিয়াতিন কোন নিদর্শন আর যদি আমি তাদেরকে ধ্বংস করে দিতাম কোন আজাব দ্বারা কুরআনের আবির্ভাবে পূর্বেই তবে আমাদের প্রতিপালক আপনি আমাদের নিকট কোন রাসুল কেন পাঠান নেই তাহলে তো আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার আপনি বলে দিনুমুতার সবাই প্রতীক্ষা করছে ফাতা সুতরাং তোমরাও প্রতীক্ষা করতে থাকো অতঃপর অচিরে জানতে পারবে মান আস কারা সরল পথে রয়েছে অমান এবং কারা সৎ অবলম্বন করেছে